ডো্লা ফক্রবিন <clinic> যার সত্তাতেও কোনো শরীক নেই যার গুণেও কেউ শরিক নেই যার কাজেও কোনো শরিক নেই যার এবাদতবন্দি উপাসনাতেও কোনো শরিক নেই সালাত এবং সালাম নাজেল হুফেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী উপর যিনি আল্লাহর শেষ রসুল এবং দেন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান নর ও নারীর জন্য সুন্দরভাবে যেভাবে আল্লাহ নাজেল করেছেন সেইভাবেই পৌঁছে দিয়েছেন अल्लाहबुल आलमीन पुरुषी आल्ला नारी सृष्टि करनी रसर उल्लामर हादीए जिसब हकुम हम रही विधि विधान रही सम्बोधन सबग से प्राय नारी पुरुष समान भाव सामिल और सकल के सम्बोधन कर जखे आल्लाक्ला मानी पुरुष देर तेहेतु पुरुष लिंग और स्त्रीलिंग मोजा सम्बोधन पार्थक्य रहा तो कखो एक कथा नहीं शब्दगुली वाक्यगुली पुरुष लिंगे रही रही है सूतरा पुरुष सम्मोधन एम नए পরাণী কেরিমের বিধানে এবং রসুল্লাহামের হাদিসের বিধিবিধানে যেমনই নারীরা যারা আদমের মেয়ে বানাতে আদম তারাও সামিল যতক্ষণ পর্যন্ত ব্যতিক্রম কোন হুকুম তাদের জন্য না এসেছে ভিন্ন কোন হুকুম আকাম বিধান তাদের জন্য না এসেছে যেমন সলাত আদায় করতে হবে কিন্তু মাসিক অবস্থায় মহিলাদের সলাদ মাফ করা হয়েছে এই রকম কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেখানে ভিন্ন বিধি বিধান রয়েছে না হইলে যেইভাবে কোরানে মেয়ে অথবা রসুলের হাদিসে সম্বোধন পুরুষদেরকে করা হয়েছে সেইভাবে ওই বাক্যগুলিতে সম্বোধন করা হয়েছে নারীদেরকেও তবে বিশেষভাবে কিছু কিছু নবিয়া করিম সাল উপদেশ রয়েছে যে উপদেশগুলি শুধুমাত্র মহিলাদের জন্য দিয়েছেন। মহিলাদেরকে সম্বোধন করে বলেছেন। অনেক ক্ষেত্রে মহিলাদেরকে সম্বোধন করেছেন কিন্তু ওই কাজগুলি পুরুষদেরও জন্য আবশ্যক বা পুরুষদের ক্ষেত্রই বিধানগুলি রয়েছে কখনো কখনো মহিলাদেরকে সম্বোধন করেছেন উপদেশ দিতে গিয়ে আর সেই মাসাইলগুলি বা বিধিবিধানের উপদেশ নারী জাতির উদ্দেশ্য মুসলিম নারীদের জন্য অথবা আদমের মেয়ে সে মুসলিম হোক আর অমুসলিম হোক নারী জাতির জন্য মহিলাদের জন্য আজকে তিনটি আয়াত এবং সাতটি হাদিস পেশ করার চেষ্টা করব এর মাধ্যমে আলোচনাকে ইন্সা আল্লাহ সমাপ্ত করব আল্লাহ রবুল আলমিন আয়াতগুলি প্রথম শুনিয়ে দিয়ে তারপরে যে হাদিস্বোধন করেছেন আহজাবের আয়ত নম্বর ৩৩ তেত্রিশ দুটি আয়াত পেশ করব আর তারপরে সুরে আহজাবেরই আয়াত নম্বর পেশ করব এই তিনটি আয়াত পেশ করব আল্লাহুল আলমিন বলছেন বিশেষ করে নবী করিম সালামের স্ত্রীগণকে সম্বোধন করে নিশা আন্নবী লনা কা আহাদ মিনা নিসা তোমরা অন্য নারীদের মত নও যদিও ইসলামের বিধি বিধানের ক্ষেত্রে আর অন্য কোন মহিলা হন কেন কিন্তু আল্লাহ রবুল আলমী যেহেতু তাদেরকে উচ্চ মর্যাদা দিয়েছে নবী পরিবারের অন্তর্ভুক্ত হয়েছে নবিয়ে করিম সাল্লা ইসাল্লামের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয়েছে সেই জন্য আল্লাহ পাক বিশেষ করে তাদেরকে সম্বন্ধে তোমাদেরকে আরো অধিক সতর্কতা অবলম্বন করতে হবে তোমাদেরকে আল্লাহ অর্জন করতে হবে তোমাদেরকে গণা থেকে অনেক দূরে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে অনেক দূরে থাকা চেষ্টা করতে হবে নবী হে নবীর বিবিরা বনের তারা আমাদের তোলায় তুলনায় অনেক বড় তারা অনেক মর্যাদা সম্পন্ন সাহাবিয়া তারা সরুল্লাহ সাল্লামকে নিজের চোখে দেখেছেন तरसर दिन शिखे हैं तर मर्यादा चाहते अनेक बस ठीक आज के कथा धरे नीते जरा दिन दिन कथा थी कथा प्रचार प्रसार करा मानुष नेतृत्व दिए थे से दिनी नेतृत्व हक अथबा दुनिया नेतृत्व हक कर दुनिया नेतृत्व क्षेत्र कथा सत होते अधिक सत हार चेस्ट करते अन्य साधारण चाहते ठीक ही तेम जरा दुनिया नेतृस्थान व्यक्ति जद्ला पाक राष्ट्रीय क्षमता दिए जैसे अल्लाह फक्रब्बुल आलमी समाजे प्रभावशाली कर डिस्ट्रिक्ट क्षमताशाली करित्व रे बेह बे पर्दा बेदीन बेनमजी आल्लाम जो देशर मानूष की शिखबे तर कारण मानूष दुटो जरस मुसलिम समाज मानूष मुस्लिम समाज बाहर प्रचारक तरह के आदर्श मन कर सठीक पद देखा जासलिम समाज नेता माथा जर का देश के क्षमता रही छोट क्षमत और बड़ क्षमता हक सेफिसर हक अथवा चेयरमान हमको समाजपति हम अथबा राष्ट्रपति हक ना केंद्र क्षेत्र मैंने रखबें जनगण से खानकार शासक धर्म पालन कर दी मुलुकहन मानुष तासक धर्मकर्म कर शासक जनगण तेम शासक भलो हल्ले जनगण भलो हाध आल्लर भलो ना परकाले चिंतिया भलो ना तो शासक चापे भर दिए भलो ना तो सुलतान क्षमतार बोले कुरान दिए क्यों भलो ना तो सुलतान दिए भलोबे नीनुकिन तू जो शासक भलो है तो देशवासी भलोबा শাসক যদি খারাপ হয়ে যায় তো দেশবাসীর যাবে দেশবাসীর যাবে যে শাসক মেতে আছে আর এই হচ্ছে আজকে মুসলিম বিশ্বের অবস্থা শাসকদের যেমন অবস্থা জনগণের তেমন অবস্থা জনগণ চাই যে ফেরিস্তা চরিত্রের শাসক আর নিজেরা হচ্ছে হ্যাঁ শৈতান চরিত্রের জিন চরিত্রের তুই কি করে না ফেরেস্তার চরিত্রের শাসক পাবে হ্যাঁ জনগণ চায় যে সাহাবাহিক আমার খেলাফতের আসেদা চাই আর তারা হচ্ছে ভালো পাবে তাদের সমাজ যদি মনে করে যে দেশে হোক দেশে স্থিতিশীলতা আসুক দেশে সুখ আসুক দেশের সমস্যা দূর হোক ইত্যাদি যদি চায় তাহলে তাদেরকে শান্তি প্রতিষ্ঠার জন্য আদর্শ হইতে হবে तो थे रोग जाए भलो हम रिस्क ना, ना, ना, ना जनगण चाहिए शासक भलो हकता पाईना कारण तर्तमान मुस्लिम समाजा दुटो जति आदर्श होते আজকেও বলছি শুধু নবীর বিবিগণ নাই আজকেও আপনি যদি আলেম সমাজ হন আপনি যদি দায়ী সমাজ হন ইসলামের প্রচার বা প্রসারকারী হন ইসলামের কথা গ্রামে আপনি এখান থেকে গিয়ে বলছেন তাহলে আপনাকে আপনার পরিবারকে আদর্শ হওয়ার চেষ্টা করতে হবে আপনি যদি সমাজের যদি সমাজপতি হন যদি আপনি চেয়ারম্যান হন দায়িত্বশীল হন प्रभाव चले आदर्श अपन के आदर्श हमारा चरित्रहीन हब ने समाज हक अथवा शासक समाज हम तेम ही जरूर अवस्था ला कहना तुम्हारा अन्न नारी मत नौ तुम सजाग हईते आल्लाई तक सूतरा तुमरा जदि आल्ला के भय करो पापुक्त थको যে নরম ভাষায় কথা বললে ওইসব পুরুষ ওই সব যুবক যাদের অন্তরে পাপের ব্যাধি রয়েছে ব্যবিচারের ব্যাধি রয়েছে প্রেমের ব্যাধি রয়েছে যারা মা বনদের নিয়ে খেলা করতে চাই তারা লোভ লালসায় লিপ্ত হবে তার অসৎ করতে চাইবে নরম সুরে কথা না না হলে কি হবে ফায়াত ফায়াতমা আল্লাফিক যার অন্তরে রোগ আছে এই রোগ কোন শারীরিক রোগ না এই রোগ হচ্ছে হৃদয়ের রোগ এই রোগ হচ্ছে শাহওয়াতের রোগ এই রোগ হচ্ছে কুপ্রবৃত্তির রোগ পাপের কামনা বাসনার রোগ যাদের অন্তরে পাপ আর পাপ আছে ওরা লোভ লালসা করবে যে আমাদের মনের অসৎ আশা পূরণ হইতে পারে ভালো কথা বলবে ওকার আল্লাহ মহিলাদেরকে এইসব বাক্যগুলিতে শুধু মহিলাদেরকে সম্বোধন করছেন তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করবে। তাহলে মহিলাদের আসল কর্মক্ষেত্র আর বসবাসের স্থান থাকার স্থান কাজকর্মের স্থান সব হচ্ছে ফি বই উত্তে কোন একাকার হয়ে কাজ করে না কক্ষণ কর্মীরা যদি তাকে মাদ্রাসায় গিয়ে কাজ করতে হয় স্কুলে কাজ করতে হয় কলেজে কাজ করতে হয় ইউনিভার্সিটিতে কাজ করতে হয় মেডিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে কাজ করতে হয় তাহলে মহিলাদের মাঝেই কাজ করতে হবে পুরুষরা পুরুষদের এলাকায় কাজ করে মহিলারা মহিলাদের এলাকায় কাজ করবে सकाल सं पर्नेूलायन ही स्त्री चाकरी कर আ মহিলা তারপরে বাইরের কাজ ছাড়তে হয় কাটা করতে হয় এই করতে হয় সেই করতে হয় সেখান থেকে ওখানে জার্নি করে এই এইসব করে অফিস আদালত করে না এই আল্লাহ আল্লাপ পয়দা করেনি মহিলাদেরকে যদি বাইরে কাজ করতে হয় তাহলে যেখানে শুধু মহিলারা কাজ করে সেখানে কাজ করবে পুরুষদের সাথে একাকার হয়ে কাজ করবে না ওকার নাফি বইউতে কোন আল্লাহ কোরআনে কেরিমের এটি সম্বোধন নারী জাতির জন্য शुरुगे पुगे जाह पाप विस्तार लाभ कर खुजे पा जो ना सत्कर्मशील खुजे पा जितना বেহায়া বেপর্দাদের মতো তোমরা আল্লাহ কায়েম করবে পাঁচ অক্ট নামাজ আদায় করবে সময় আদায় করতে হবে যেইভাবে আল্লাহ পাক আদায় করতে বলেছেন সেইভাবে আদায় করতে হবে ওয়াতি আর পয়সা থাকলে মহিলারা তোমাদেরকেও জাকাত দিতে হবে জাকাত দেওয়া শুধু তোমার স্বামীর কাজ নয় তোমার ব্যক্তি মালিকানায় যদি সম্পদ থাকে এমন সম্পদ যেগুলিতে জাকাত এবং ব্যক্তি মালিকানা যেহেতু নারী রয়েছে সুতরাং নারীর ওপরই জাকাত ফরজ তার ধন সম্পদে জাকাত ফরজ এই ক্ষেত্রে পাক তার স্বামীকে জিজ্ঞেস করবে না তার ভাই বোন জিজ্ঞেস করবে না কারণ তোমার মালিকানাতে টাকা আছে এবং আল্লাহর কথা মানো আর তার রসুলের কথা মানো আল্লাহর আনুগত্য করো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো এবং রসুল আলী সাল্লামের আদেশ নিষেধ মেনে চলো এই ছিল আয়াত নম্বর বত্রিশ আর তেত্রিশ সুরায় আহজাবের তারপরে আল্লাহ পাক সুরায় আহজাবেরই ৩৫ নম্বর আয়াতে মমিন পুরুষ মমিন নারীদের বেশ কিছু ভালো গুণ উল্লেখ করে আল্লাহ পাক রবুল আলমী ওই সব মমিন পুরুষ আর নারী যাদের মধ্যে এই ভালো গুণগুলি রয়েছে তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন জান্নাতে সে সম্পর্কে বলতে গিয়ে বলছে ইন্দাল মুসলিম মুসলিমাত নিঃসন্দেহ মুসলিম পুরুষরা এবং মুসলিম নারীরা অলমোহমিনাত মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী যেই ব্যক্তি আল্লাহর আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করলো যে আমি আল্লাহর আদেশ নিষেধের বাইরে কোনো ক্ষেত্রে যাব না ব্যক্তি জীবনেও যাব না পারিবারিক ক্ষেত্রেও আল্লাহ এবং ফরমানিতে যাব না বিরুদ্ধাচরণে যাব না আর সামাজিক ক্ষেত্রেও যাব না আমার অর্থনীতিতে যাব না আয় উপার্জনও যাব না ব্যয় করার ক্ষেত্রেও যাব না রাষ্ট্রনীতিতে যাব না যেই ক্ষেত্রে আমার আমার চলাফেরা রয়েছে যা যাওয়ার ক্ষমতা রয়েছে যেখানেই যাব সেখানে আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করব আল্লাহর আদেশ মেনে চলব এবং আল্লাহ যে নিষিদ্ধ কথা কাজ যেগুলি রয়েছে বিধান রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকবো এই হচ্ছে মুসলিম আর মুসলিম আহ মমিনা আর বিশ্বাস স্থাপনকারী বিশ্বাসী যারা বিশ্বাস করে আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন আল্লাহ রসুল যা বিশ্বাস করতে বলেছেন বিশ্বাস করে যে সব পুরুষ আর যেসব নারীরা বিশ্বাস করে ইমানদার ও কানা নে আর যে সব পুরুষরা অনুগত অনগত আর যেসব নারীরা অনগত অসীন অসেকাত আর যেসব সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী অসবেরিন অসবেরা তা ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী ওল খা সেই না অল খা আত আর বিনয়ী পুরুষ আর বিনয়ী নারী যাদের মধ্যে বিনয় রয়েছে নম্রতা রয়েছে আল্লাহ আল্লাহ যারা পুরুষ নারী যারা অভাবীদেরকে দুর্গতদেরকে দান করে পুরুষ অথবা যেসব নারী দানকার আর রোজাদার পুরুষ আর রোজাদার নারী আল্লাহ ফুরুজাহ আর हेफत करतेमी जेमन नारी, नारी जरूरी विषय पुरुष ओ रकम पुरुष हो जा आजकल अधिकांश समाज रे स्त्री के तो बड़ सती चाय हिंदू धर्म थे हिंदू देते आल्लार गजब तार आल्लर क्रोध रुनिया अबदस्त होकाले तो शासि रही व्यक्ति चरित्रहन है पुरुष कलंक हो जो दुनिया है क्योंकि आजकल असब पुरुषरा ये चिंत करना जो लाछित अबदस्त है तक हने हाई हाई कर আর অধিকাংশ আছে যেগুলো দায়ুষ হয়ে গেছে যাদের কিছুই লাগে না কারণ সে জানছে আমিও তো ওইরকমের চরিত্রের সুতরাং আমার মেয়েও যদি ওই রকম হয় আমার ছেলেও যদি ওই অসৎ চরিত্র হয় আমার বোনেরাও যদি ওই চরিত্র হয় তো এমন কোন ফ্যাক্টর না এইরকম বে গরত আর দায়ুষ হয়ে পড়েছে আজকাল মুসলিম সমাজের অধিকাংশ পুরুষ আল্লাপাক সকলকে হেদায়ত দান করে তাহলে এই লজ্জা ইস্তানের হেফাজত করেছেন তারপর আল্লাহ আর যারা জিকি আজকার করবে এবং মহিলারাও আল্লাহ পাকের বেশি বেশি জি কি রাজ করবে সন্নতি তরিকায় মাপুর তরিকাই নয় অথবা নতুন কোন তরিকাই নয় বরং জিকির যেহেতু এবাদাত সুতরাং এবাদাত এক আল্লাহ হবে এবং তরিকার জিকির এটা আমাদের কাদেরি তরিকার জিকির এটা আমাদের মজাদির তরিকার জিকির এটা আমাদের অমক সমা সহজ কথা মনে রাখবেন জিকির এবাদত আর এবাদত একমাত্র আল্লাহর জন্য দুনিয়াতেও সাক্ষী দিয়ে আপনি মুসলিম হয়েছেন নকশবানি চিস্তি আর উমক তরিকার আর না আপনাকে কবরে ওইসব তরিকার কথা জিজ্ঞেস করা হবে আর না ওইসব তরিকা কাজে আসবে এগুলো মানুষের তৈরি করার তরিকা যেমন আজকাল আ আজকাল পশ্চিমাদের বেশ কিছু আইন মানবরুচিত আইন দিয়ে মুসলিম বিশ্ব মানবরচিত আইন দিয়ে বিচার করেছে গুলো মানুষের তৈরি করা ঠিক তেমনি বিদাতি ধর্ম কর্মগুলো মানুষ মোল্লাদের তৈরি করা এগুলো আল্লাহ পাকা নাজেল করেন নাই তো একই রকম হুকুম মানবরচিত বিধান কুভুরী হয় আর বিদাতি জিকির আবার কুহুরি হয় না এটা কেমন কথা হলো একই কথায় কোনটা আমেরিকার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কোনটা কোনটা রাশিয়ার থেকে আসি নাই কোনোটাই আসমানি অহি নাই তাহলে একই রকম হুকুম এতে কোনো পার্থ করে আল্লাহরুল আলমিন তারপরে বলছেন যে যাদের মধ্যে এই গুণগুলি রয়েছে কয়টি গুণ আল্লাহ উল্লেখ করেছেন जिक्र कर दस टी दस टी आल्ला पुरुष देर नारी समान भाव आल्ला उल्लेख करता आल्ला नारी पुरुष क्षेत्र পার্থক্য করেনি আল্লাহাক রাহী আমলের ক্ষেত্রে আল্লাহ করেছেন কর্মজগত পার্থক্য নেই আল্লাহ পাক বলছেন যে আদাল আল্লাহ পাক এই সকল পুরুষ নারীদের জন্য বড় মার্জনা তৈরি করে রেখেছেন আল্লাহ পাকের ক্ষমা রেডি হয়ে করা হইল এই গণ যাদের মধ্যে রয়েছে যে সব পুরুষদের মধ্যে তাদের জন্য যেমন আল্লাহ আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন ঠিক তেমনি ওই সব মা জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন যাদের মধ্যে এই দশটি গুণ রয়েছে সুরা আহজাব আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ নারীদের ভালো চরিত্রের কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে নারী কেমন হইতে হবে তোমরা বিয়ে করার ক্ষেত্রে তলাশ করবে হ্যাঁ পাত্রী তলাশ করবে কেমন হইতে হবে মহসানাতিনা মুসাফালা মোত্তা আখদার তারা যেন সতী সাব্দি হয় মহসানাত বাপ পবিত্রা হয় যাতে করে তাদের কোন রকমের কলঙ্ক না থাকে যে এই মেয়েটির অমুকের সাথে প্রেম ছিল ওই মেয়েটির অমুকের সাথে নির্জনে গল্প হইতো রাতের অন্ধকারে দেখা সাক্ষাৎ হইতো এক সাথে যুবকের সাথে ক্লাসমেট এর সাথে কলেজে যেত এরকম না হয় এরা সত্যি নয় এরা সত্যি নয় মহসানা নয় এরা কারণ এদের দ্বারা যে কোনো পাপ হইতে পারে এইভাবে যদি পুরুষ নারী অপর পুরুষের সাথে যদি চলাফেরা করে কোন মহিলা আল্লাহ পাক বলছেন যে মহসানাত হইতে হবে গায়রা মোসাফে হাত ব্যাবি চারিনি যেন না হয় ওলামাতে আখদান আর গোপনে যুবকদের সাথে পুরুষদের সাথে বন্ধুত্ব স্থাপন কারিনি যেন না হয় এইরকম দেখে আল্লাহ করতে বলেছেন তাহলে কোন পুরুষের সাথে ভাবসাব রাখবে না এগুলি হারাম এগুলি হচ্ছে আল্লাহ পাখের উপদেশ নারী জাতির জন্য এখন আসি রসরুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দিকে একটি বড় হাদিস তার স্ত্রী বলছেন যে রসুর সাল্লাম একদিন উপদেশ দিলেন এটা ছিল ঈদের দিন ঈদ ফিতরের দিন ঈদ দিলেন বক্তব্য খুদবা মানে আবার আমাদের দেশের ক্ষুদানিত মন্ত্র ওই মন্ত্র না এখানে আরবরা ছিলেন আরবি তো রসুল আর বিদ্যাতিকে আরবি ছাড়া দিয়েছেন হ্যাঁ তো নবীকে বিদ্যাতি বলবে যে নবী তো আরবি ছাড়া অন্য খুদবাদনি জুমার খুদ্ অন্য ভাষায় আর নবীর কি অন্য কোন ভাষা ছিল নাকি আরবি ছাড়া না অন্য কোন শ্রোতাদের সামনে তিনি বলার জন্য গিয়েছেন গিয়েছেন কি যাদের সামনে বলেছেন আরবি সুতরাং আরবি আরবিতেই বলতে হবে ওদেরকে এই উত্তর যদি বললো জিজ্ঞেস করতেন আরবিতে তাহলে মোল্লাজিদেরকে বলেন যারা বলছে এই আরবি ছাড়া বাংলাতে জুমার খুদবা ঈদের চলবে না তাদেরকে যে তোমাদের শ্রোতাদেরকেও বলো যে আরবিতে প্রশ্ন করে আসবে যখন মাসলা জানতে ফতুয়া জানতে হবে বাংলা ছাড়া অন্য কোন ভাষায় ফতুয়া জিজ্ঞাসা করেননি মাসালা মাসায় জিজ্ঞেস করেননি বুঝা গেছে এবারে জি হ্যাঁ বুঝা গেল যে সম্বোধনে ফতুয়া মানে সম্বোধন সম্বোধনে যেমন সেই ভাষা দিয়ে ফতুয়া জিজ্ঞাসা দিয়ে ফতুয়ার উত্তর ঠিক শ্রোতাদেরকে যেই ভাষা শ্রোতারা বুঝে তো নবী তরিম সাল্লাহ খোদুয়া দিলেন বক্তব্য করলেন ঈদ উল পুরুষদের জন্য তারপরে মহিলাদের যে এলাকাটা ছিল যেখানে মহিলারা বসে আছে তোমরা করো দান করো কন্যা যদি তোমাদের কাছে কিছু নাও থাকে তো তোমাদের তোমাদের অলংকার দিয়ে তোমরা সাদগা করো কারণ মহিলাদের কাছে না গ্রামে গঞ্জে একটা যুগ ছিল টাকা পয়সা ছিল না ওই ধান দিয়ে চাল দিয়ে ওই সব দিয়ে সব কিছু করতো হ্যাঁ করতো না এখন কিছুটা পয়সা হইতে লেগেছে হয়তো কিন্তু তারপরে হয়তো মহিলাদের কাছে পয়সা না থাকতে পারে কিছু নেই তো কি আছে অলংকার আছে অলঙ্কার যে বাদ দিল মালিক বা নির্দেশে তখন ও মালিক মহিলা মালিক হয়ে গেছে মেয়ে মালিক হয়েছে অথবা স্বামী দিয়েছে ওকে গিফট দিয়ে দেশে মালিক হয়ে গেছে তার দান রয়েছে। অন্যের মালিকানাতে যেগুলি রয়েছে সেগুলি দান করার ক্ষেত্রে যার মালিকানা সেখানে রয়েছে তার কাছে অনুমতি নিতে হবে কিন্তু যখন ব্যক্তি মালিকানায় চলে আসবে কোনো মহিলার তখন সে দান করতে পারবে নবিয়া করিম সাহা বলেন যদিও তোমাদের অলঙ্কার থেকে হোক না কেন তোমরা দান খায়রাত করো উপদেশ শোনার পরে স্বামী আব্দুল এসে বললাম যে আমি কিছু দান করতে চাইছি এ স্ত্রী একটু সচ্ছল ছিলেন ইবিন আর ছিলেন গরিব মানুষ ছিলেন বলছেন স্বামীকে ইন্নাকা রাজিফোনিয় আপনি একেবারে দুর্বল মানুষ আর্থিক দিক থেকে হাতে কোনো পয়সা করি আপনার নেই জিজ্ঞেস করেন গিয়ে জিজ্ঞেস করেন যে জাকাতের মাসলাটি বা সাদ মাসলাটি যে সাদকা আমি অন্যকে না করি যদি আমার স্বামীর তারপরে আবদুল্লাহ মসুদ্দের আগের স্ত্রী থেকে আরো ছেলে ছেলে মেয়েছিল আগের স্ত্রী থেকে আরো ছেলে মেয়ে ছিল পরিবার বড় ওদের খরচ খরচা জুটাতে বড় কষ্ট হচ্ছে জিজ্ঞেস করে ফাইন কেনাত বা সাদকা দেওয়া আপনাকে দিলে যথেষ্ট হয় স্বামীকে দিলে আর স্বামী অন্য অন্য ছেলে মেয়ে রয়েছে তাদের উপর খরচ করবে বা প্রয়োজন পুরা করবে তো ভালো কথা ওয়াইল্লা সারাফ তো হয় না হইলে যদি জায়েজ না হয় আপনাকে আপনার ছেলে মেয়েকে দেওয়া তাহলে আমি অন্য কাউকে দান করব কিন্তু আমি দান করব। দান করব। পুরুষ মানুষকে লজ্জা লাগবে বলছে আমাকে লজ্জা লাগে আমি যাব না তুমি যাও যাও বল তুমি যাও গিয়ে জিজ্ঞেস করে এসো কাহালাত আমি চললাম দেখি যে আনসারি এক মহিলা রসুর দরজায় দাঁড়িয়ে আছে আর হাতে ওর প্রয়োজন আমার প্রয়োজন একই আমি যে ফতোয়া জিজ্ঞেস করতে গেছি সেই ফতোয়া জিজ্ঞেস করতে গিয়ে দাঁড়িয়ে আছে আনসারি মহিলা কালাতাহা রসুল্লা সাল্লিউলাম বড় প্রভাবশালী ব্যক্তি ছিলেন প্রভাবশালী দাপটটাপট না কিন্তু আল্লাহ সৃষ্টিগত এবং গুণগত এমন একটা প্রভাব তার মধ্যে দিয়েছিলেন যে হঠাৎ করে সাহস করবে না এটা গুন ছিল কিন্তু যদি দু পাঁচ মিনিট তার সাথে কথা বলে তাহলে একবারে অন্তরঙ্গ হয়ে পড়বে কথা বললে কিন্তু যে কথা বলে নেই সে সাহস পাবে না যে কি করে কথা বলবো কোনখান থেকে শুরু করব। কি বলবো রকম ভয় ভিতরে হয়ে যায় তো বলছেন যে নবী কেন সাল্লাহ সাল্লাম কে দেখলে যেন খুব ভয় লাগতো কালা বেলাল আমরা অপেক্ষাই ছিলাম যে কি করে কিছু বলবো বা কথা বলবো হঠাৎ বেলাল নবী সাল্লা সাল্লামের মাস বেরিয়ে আসলেন কক্ষ থেকে ফাখল্লাহ ইতে রাসুল আল্লাহাম যাও তুমি রাসুল্লাহামের কাছে গিয়ে বলো ফাখ বেরহু গিয়ে বলো যে বিল বা দুইজন মহিলা দরজায় দাঁড়িয়েছে দুইজন মহিলা আছে তারা সাদকা করতে চায় দান খায়রাত করতে চায় স্বামীকে দিতে পারবে স্বামীর ঘরে আরো কিছু এটিএম ছেলেরা রয়েছে এই সব খরচ ক্ষেত্রে দিতে পারবে কি পর্দা করে আসেন মহিলারা আর বলছেন যে চিনতে পারেন তো বলছেন যে বলিও না যে আমরা কে বলে দিও না যে এইটা অমুকারিস এই বলিও নবীশ্বাস বলিও না এতে কি বুঝা গেল কি বুঝলেন এতে থেকে নবীকে যদি না জানানো অথচ পর্দার গেটের বাইরে দাঁড়িয়ে আছেন দুই মহিলা আর ভিতরের যদি নবী কে গিয়ে না বলে যে বিভিন্ন মসুদের বিবি আছে ওই আনসারিমানসারীর বিবি আছে এ কথা না বলা হলে নবী সাহা বুঝতে যে আমরা ঠিক না। তাহলে আমাদের দেশের আবার এই সমস্ত সিরকি আকিদা রয়েছে নবী আলেমুল গাইব হাজের নাজের বেরলবিরা বলেন আর বেরলিবি দেবন্দী দুই দলই বলে যে কাশফ আছে আমাদের হুজুরে কি আমাদের পীর বুজুরগদের কাশফ আছে আর পীর বুজুরগ তোমাদের এগুলোর কাস পাই রসুল কাস পাইতো না যে কাশ দেখে নিবেন যে কাপড় তলাই অথবা পর্দা দরজার উপরে কে দাঁড়িয়ে আছে মাসা জিজ্ঞাসা করেছে নবীর কাস পাইতো না নবীর হাতে কাশ ছিল না কিন্তু এইসব হুজুরদের ভারতীয় হুজুরদের হ্যাঁ এইসব হুজুরদের কাশ পায় কোথায় কি দেখে নিতে পারে বুঝতে পারছেন না পারছেন না এগুলো ইসলামিক কাকি কাশের মাধ্যমে জেনে নিলেন যে অমুক মরিত এসেছে আর বলছে না দূর থেকে কে এসছে নিল যে এটা কে কোন দৃষ্টি থেকে কোথেকে এসছে কি গরজে সব জেনে নিচ্ছা কত বড় সিরকি আঁকিদা তারপরে যদি মহিলা ভুল করতে পারে মহিলা ভুল করেছে হইতে পারে মহিলা নাকি ভুল একটু সাহাবি মহিলা তার বেলাল প্রবেশ করল রসুলের কাছে জিজ্ঞেস করলো যে মহিলা স্ত্রী কি আর স্বামীর অন্য স্ত্রী ছেলে মেয়েরা আছে ওগুলো কি জাকা দিতে পারবে বাড়লেন না জিজ্ঞেস করে ফেললেন এমনিতে না হয় নাম বলবে না দুটা মহিলা মান ওই দুটা মহিলা কে মান থেকে কি বোঝা যে বেলালুরা আকি দেয় যে নবীকে না বলা হলে নবী জানবেন না আর রসুর সাল্লাম জানছেন না বলে জিজ্ঞেস করছেন যে কে ওগুলো বুঝতে পারবেন না যে কে মহিলাগুলো ছিল মানহ ফাকাল ফাঁকাল ইমরা এক মহিলা আছে ও জাইনব আর আছে জাইনব বলে ধর বুঝে হবে যে যাইনা সুদের স্ত্রী বলছেন আরো শোনেন ফুল বলছেন জয়ানিব কোন নবীর এক মেয়ে জাইনাব নবীর দুই স্ত্রী জাইনাব ইভিনসুদের স্ত্রী জাইনব আর মদিনায় তো ঘরে ঘরে মেলা যাইনব কারণ জায়নাব নামটি খুব ঘরে ঘরে প্রায় এই কয়টা নাম তো এমনি আমাদের জানা আছে কমন নবীর দুই স্ত্রীর নাম যায় না কোনো কোনো আবদুল্লাহ এটা আবদুল্লা মাসুদের স্ত্রী যাইনা ফা রসুল্লাহ রসুল আজ রা এই দুই মহিলাকে বলে দাও যে ওরা দ্বিগুণ পাবে অন্য লোকে দান করলে একগুণ আর ছেলে মেয়েদের জন্য যদি দ্বিগুণ সেটাকে উন্নত করার নাকি পাবে আত্মীয়তার সম্পর্ক স্বামীর সাথে সম্পর্ক স্বামীর ছেলে সাথে সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক এই সম্পর্ক যে মজবুত করার চেষ্টা করলো এই দান খেয়ারাতের মাধ্যমে মহিলাদের জন্য তোমরা কি করো দান খায়রাত করো তো মহিলাদের দান খায়রাত করতে হবে ফরজ জাকাত দিতেই হবে আর ছাড়াও বেশি বেশি দান করতে বলেছেন এই হাদিসের একটা অংশ এখানে উল্লেখ হয়নি যেটা অন্য হাদিস গুলোতে যে তোমরা বেশি বেশি দান করা হে নার। কারণ আমি দেখানো হয়েছে আকাশের সফরে নবীলামকে নিয়ে গিয়ে আর স্বপ্নেও দেখেছিল সরুল্লাহ সাহু জান জাহান্নামের দৃশ্য তো দুটোতে হইতে পারে অথবা কোন একটিতে হইতে পারে নবীলাম দেখেছেন যে আমি যখন জাহান্নাম দেখলাম তখন সেখানে দেখলা দেখলাম তো আকসার আহা অধিকাংশ জাহান হচ্ছে মহিলা আর জান্নাত দেখলাম তো জান্নাতে অধিকাংশ অধিবাসী হচ্ছে দরিদ্র ফকির হিসাব নামাজের হিসাব শুধু রোজার হিসাব হজের হিসাব নেই গরিব তো হজ করবি কিসের জাকাতের হিসাব নেই দান খাই তোর হিসাব নেই কিছু হিসাব নেই সুতরাং তাড়াতাড়ি জান্নাত চলে গেছে জান্নাত হয়ে গেছে কিন্তু ধনীরা ঠেসে গেছে কোথা থেকে ইনকাম করেছিল কোথায় খরচ করেছ কি কিনা মসজিদ ছিল না মসজিদ বানিয়েছ কিনা হজ করেছিল না বিনা হজে মরেছ অথচ হজ করা পয়সা ছিল হিসাব দিতে দিতে মসিবতের শেষ নেই থেকে গেছে জান্নায় চলে গেছে অধিকাংশ জান্নাতি গরিব দরিদ্র এদেরকে দেখেছে রসুল্লাহ সালিস সুতরাং তোমরা বেশি বেশি দান খায়াত করো আগে বাড়ি আর একটি হাদিস্লাম একদিন তোমাদের কোন প্রতিবেশি মহিলা অপর প্রতিবেশি মহিলার জন্য যেন কোনো ভালো কাজ করা তুচ্ছ না মনে ছোট না মনে করে অর্থাৎ আপনি আপনার প্রতিবেশীর দেবেন অথবা যেমন আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে এই সম্পর্কে রয়েছে বাড়িতে ভালো একটু তরকারি হয়েছে শাকসবজি হয়েছে অথবা মাছ গস্ত হয়েছে এক বিশ দিয়ে দিলেন হ্যাঁ অথবা একটু মিষ্টি হয়েছে দু চারটে দিয়ে দিলেন অথবা এরকম কিছু যে কিছু হোক না কেন বাড়িতে নতুন ফল এসছে লিচু এসছে কটা লিচু দিয়েছেন খাবার জুটবে না ওই ক্ষেত্রে যদি দু তিনটে আপনি ধরেন খেজুর দিতে পারলেন এখান থেকে খেজুর নিয়ে গেছে মেয়ে আর পরিবার এত বড় যুবদেরকে দিয়ে প্রতিবেশীকে দুটা তিনটা করে হয়তো খেজুর দিতে পারবো এই তিনটা খেজুর আর কি দিতে যাব। না এটা তুচ্ছ মনে করিও না ওই তিনটা খেজুর কেউ জমে জমে আধা গিলাস পানি দিতে পারবো হয়তো তুচ্ছ মনে করিও না হ্যাঁ দু তিনটা হয়তো লিচু দিতে পারবো দুটো একটা দিতে না এগুলোকে আমি করিও না যতটা পারো যতটা পারো কখনো সামান্য কিছু হলে সেটাকে তুচ্ছ মনে করবে আর মনে করবে যে এটা দিয়ে লাভটাই কি দিয়ে আরো হয়তো মনটা খারাপ হবে আরো সমসব চিন্তা করিও না কোনো প্রতিবেশী মহিলা অপর প্রতিবেশী মহিলার জন্য কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে যেন নিজেকে তুচ্ছ না মনে করে অথবা তার দানটাকে অথবা মনে করে সানা যদি কিছুই না থাকে বকরি ছাগলের পায়াই হোক না কেন গোস্ত দিতে বললেন না গোস্ত অল্প চলে ছেলে মেখেই নিছে দিতে পারলেন না হয়তো ওদেরই জুটে নাই দেখছেন যে একটু পায়া আছে খুর আছে যখন তোমরা কোন গোস্ত তৈরি করবে তখন তার ঝোলটা পানিটা একটু বেশি করিয়া। পানিটা একটু বেশি করিয়া কেন যদি শুকনো গোস্ত হয় তো হয়তো এক পিস পিস দিতে পারবেন না কিন্তু গোস্তের সাথে যদি ঝোল থাকে ঝোলটা তো একটা স্বাদ আছে দুপিস গোস্ত দিয়ে হয়তো একটু ঝোল দিয়ে একটা লোকেরা রয়েছে তাদের বাচ্চারা রয়েছে তাদের খোঁজ খবর দিও তাদেরকে তলাশ করিও তাদেরকে দিও এই ছিল সহিব খারি দুই নম্বর হাদিস আর মুসলিমের সতেরোশো নম্বর হাদিস এই হচ্ছে নবী কারিম সারসীদের সাথে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে মানুষকে উপহার দিলে মনোমালিনে বুঝা আছে ওটা দূর হয়ে যাবে না আমি তো ভুল ভাবছিলাম ওর মধ্যে তো কিছু নাই দেখো খোঁজ খবর হ্যাঁ এই তো এই জিনিসটা দিয়ে পাঠিয়েছে তো অন্তরের কালিমাগুলি দূর হয়ে যাবে আর একটি হাদিস রয়েছে নারীদের ক্ষেত্রে যাতে উপদেশ বর্ণিত মহিলারা যদি পাঁচ আপনার মহিলাদের কাজ পুরুষদের চাইতে অনেক কম অনেক ডিউটি কম মহিলাদের উপর ফরজ নেই বিবাহ হয়ে গেছে ফরোজ নেই চালাইতে হবে খরচ চালাইতে হবে যে কারণ ছেলেমে হচ্ছে লীল ফেরাস মানে বিছানাওয়ালার বিছানার মালিক বিছানার মালিক হচ্ছে স্বামী খরচ করবে এটা তোমার দায়িত্ব তুমি বিয়ে করে নিয়ে আমার কি আছে না আছে সেটা দেখার তোমার অধিকার নেই দেখবে এত টাকা ইনকাম তুমি দাও পশ্চিম সভ্যতা যারা বলে যে নারী অধিকার নারী অধিকার মানব অধিকার কথা বলে তাদের দেশেই একবার যদি পুরুষ খাওয়াই তো আরেকবার স্ত্রী কে খাওয়াইতে হয় তা তারপর লিভ টুগেদার করে একবার যদি বয়ফ্রেন্ড খাওয়াই তো আরেকবার বাধ্যতামূলক ওই গার্লফ্রেন্ড কে খাওয়াইতে হবে এগুলো ইহুদিনা সার এদের সভ্যতা ইসলাম শিখায় না সারা জিন্দেগি এক পয়সা যদি আপনার স্ত্রী না দেয় বাপের বাড়ি থেকে নিয়েছে আমার এই মাস্লাগুলি মহিলারা আমাদের দেশে জানে না জানে না যার হলে ও দেয় দিতেই থাকে দিতেই থাকে সব দিয়ে দেয় যাও যাও নিয়ে যাও বাপের বাড়িতে নিয়ে জমি জায়গায় দিল টাকা পয়সাও দিল সবকিছু দিলো আর শেষখানে জুলমের শিকার হইল আর রমজান মাসের যদি শ্যাম পালন করে রোজা রাখে ওয়া হাসান আর লজ্জা স্থানের সুরক্ষা করে যদি তার মানিজ্জতের হেফাজত করে নবী সাহা আত আউরা बड़ जनाचा नेह बेपर्दा अट्ट हासी दिए हसीि दिए अपर पुरुष कथा बोला और अपर पुरुष प्रयोजन গল্প গুজব করা অপর পুরুষের সাথে বেগানা পুরুষের সাথে অশ্লীল কথা কাজের কাছে যেও না ওলা জেনা জেনার কাছেও জিও না কথা বলেনি জেনা করিও না ফাহে সাথে লিপ্ত হইও না ফাঁহেসার কাছেও জিও না তো যারা একজন পুরুষ মহিলার সাথে অথবা একজন অপর পুরুষের সাথে কোন মহিলা এই রকমের প্রয়োজনের বেশি যোগাযোগ রাখে এগুলি হচ্ছে লজ্জা সুরক্ষার বিপরীত বিষয় অতাতহা এবং স্বামীর আনুগত্য করল স্বামী আরগত্য করলো পাঁচ হপ্তর নামাজ পড়ল চারটি কাজ রমজান মাসে রোজা রাখল আর লজ্জা হেফাজত করলো মানিজ্জত রক্ষা করলো আর স্বামীর কি করলো আনুগত্য করলো স্বামীর আনুগত্য বলা হয়েছে তার ডেইলি খেদমত করে দিতে হবে ডেইলি অফিস থেকে আসলে মাথা থেকে পাবল ধর টিপে দে হ্যাঁ এই তেল মালিশ করে দে আর এই করে সেই কর এইগুলো তো আছে আছেই আরো সংস্কার আছে একজন মহিলা কি যখন বৌ মা হইয়া আসবে স্বামীর তো তেল মালিশ করতে হবে বলছে স্বামীর বাপেরও করতে হবে স্বামীর মায়েরও করতে হবে আমাদের একজন মদিনা পাস ভাই নাম না বললে বলছি ও নিজে গল্প করছে যে আমি যখন নতুন বিয়ে করলাম নতুন বিয়ে করলাম কিন্তু ওই এলাকায় কুসংস্কার হচ্ছে যে প্রথম নতুন বউ এসে স্বামীর পা টিপবেন না আগে স্বামীর বাপের টিপা আসতে হবে মায়ের হবে পায়ে তেল মালিশ ওদের ভাষা হচ্ছে পায়ে তেল মাখিয়ায় তেল মালিশ করে বাপের শ্বশুর যুবক শ্বশুর হইল আগে তেল মাখা নতুন বয়সে কাকে তেল মাখাবে আগে স্বামীর বাপকে তেল মাখাবে আর স্বামীর মাকে তেল মাখাবে তারপরে তখন স্বামীর ঘরে আসবে এই সব সংস্কার রয়েছে হ্যাঁ দাসী আনতে যায় হিন্দুদের মতো বলছে দাসী আনতে দাসী নয় এটা স্ত্রী আপনার দাসী নয় কখনো আপনার জীবন সঙ্গী ওলা হন নামে যে আলেহীন আরুফ আপনার যেমন তারপর অধিকার রয়েছে তারও আপনার ওপর অতটাই অধিকার রয়েছে বন্দি করে রেখে দিয়েছেন দুই বছরের ছুটিতে দুই বছরের চাকরি করতে সৌদি আরবে এসছেন দুই বছর তোর বাপের বাড়ি যাবি তুই থাক আমার বাপের বাড়ি আমার মায়ের বাড়ি সব কাজের জন্য না এই জন্য আল্লাহ পাক পয়দা করেনি সব জল অত্যাচার করছেন এই চারটি কাজ যদি করে স্বামীর আনুগত্য করতে হয়। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির কাজে জায়জ কাজে যদি জন আদেশ করে পালন করবে। কোনো কাজ থেকে নিষেধ করে আর সেটা আল্লাহর সন্তুষ্টির কাজ আল্লাহকে নারাজ করা কাজ নাই আবার আল্লাহর নফরমানি করে স্বামীর কথা মানা যাবে না আল্লাহর নফরমানি করে স্বামীর কথা মানা যাবে না যেমন একজন স্বামী যদি বলে আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি তুমি একটু খাবার দাবার রেডি করার পরিবেশনা করবেচার করে এখন বলছে তালাকো দিয়ে দেবো আজকের কথা বলছি আল্লাহকে নারাজ করে নেই আল্লাহ অসন্তুষ্ট করে জাহান্নে যাওয়ার কাজ করবে না মানুষকে আল্লাহর বান্ধব আল্লাহর গোলামকে আপনার স্বামী আল্লাহর গোলাম আল্লাহর গোলামকে রাজি করবেন আর আল্লাহকে আল্লাহ পাকের বৈধ কাজে অসন্তুষ্ট আল্লাহ হবেন না এইসব কাজ করলে ওই ক্ষেত্রে যদি কোন একটা হুকুম করে তাহলে সেটা পালন করতে হবে যদি এই চারটি গুণ থাকে চারটি উপদেশ মহিলারা মেনে চলে نام کتاب رہے مسکا تین ہزار دو আসলাম একদল আনসারি মহিলাদের সাথে ইসলাম গ্রহণের জন্য ইসলাম গ্রহণ করতে আসলো প্রথম প্রথম নবীরা হিজরতপুরে এসেছেন আর আনসারী মহিলারা আনসারী এখন হচ্ছে তার ইসলাম গ্রহণ করছে ধীরে ধীরে शपथ शपथ करा बस कि पॉइंट छा छो विषय क्षेत्र नबी करीम सलाम महिला मौखिक अंगीकार नित पुरुष हाथी हाथ दिए अंगीकार नित शपथ नीन क्षेत्र एक ग्रहण क्षेत्र वाय आतुल मोताब देश परिचालना करा प्रतिनिधि रेप प्रत्येक मोहल्ला समाज ग्राम थल तनगत्य प्रकाश्य विद्रोह करबना देशद्रोहित करबना नाशकतमूलक क्या करबना तय कर शपथ कर शासक गण्यमान्य लोक प्रत्येक समाज कर ले जनगण तुक्त सकल के गणतंत्री करते ना नारी पुरुष ना प्रयोजन नहीं जन लोक गण्यमान्य रही है एलिकार लोक करनी जा मानव तरह बैत कर एलिकाबी डिस्ट्रिक अथवा थानार आनुगत्य हो गल खिलाफतर ब আর একটি বায়াত আল্লাহের রাস্তায় যদি জেহাদা নেতৃত্বে আর সাহবাইকার জামান খালিফা যে খালিফা থেকেছেন তার নেতৃত্বে জেহাদ হয়েছে নেতৃত্ব ছাড়া খেলাফত ছাড়া বা এম ছাড়া সরকার ছাড়া শাসক ছাড়া কোনো জেহাদ হয় তারা করেনি তা আবার আজকাল কি করে জেহাদ হইতে পারে আজকালকারী এই জঙ্গিদের এগুলো জেহাদ ন তো জেহাদের জন্য শর্ত হচ্ছে এমামুল মুসলিমের নেতৃত্ব হইতে হবে যাতে করে পেছনে আমাদের সাপোর্ট থাকে প্রোটেকশনের ব্যবস্থা থাকে शत्रुपक्ष तुम्हें पैर पीछन दिखाई सामने दिखे दुश्मन तरक क्षेत्र जेहदे जेहद नबीए करीम सलाय करते कीसर बिल्ली तीन बयात इ হদাইবি সন্ধির সময় জেহাদ বায়ত এছাড়া পীর মরিদির বায় আজকাল এইসব নেই রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামের নেই সব মানবরচিত বিধান সুতরাং ওইসব বায়াতের ওরাও ধার ধারে না আর জনগণ না ব্যাস গণতন্ত্র হ্যাঁ আর ইসলাম কবুলের ক্ষেত্রে হয়তো সীমিত অর্থে আছে তারপর ইসলামের দাওয়াত আমাদের যে যেভাবে দেওয়া ফরজ মুসলিম জাতির ওপরে সেই ফরজ আমরা আদায় করি সেই ফরজ থেকে অনেক দূরে চলে গেছি ইসলাম যে অমুসলিমদের কাছে পৌঁছে দিত সুন্দর করে এই দায়িত্ব ঠিকভাবে পালন করি না আমরা আর জেহাদের বায়াত জেহাদ তো নেই সুতরাং জেহাদের বা এত आय उपार्जन पया कर प्रथम खान तरबिशाना जिंदगी पायदा कर उल्ट पुरा गुफीबाद पायदा कृषे আখেরাত মুখী হওয়ার জন্য সেই সুফিবাদ আজকাল পয়সাইন কামের সবচেয়ে বড় সোর্স একবারে পুরো উল্টো কাজ হচ্ছে এই সুফিবাদ দিয়ে বলছিলাম যে বায়াতের জন্য বলছিলাম যে মহিলা যে আমরা এক দল আনসারি মহিলাদের সাথে আসলাম আহ তাই তুলনী আসলফি নিঃস্বাতি মিনাল আনসার আনসারি মহিলাদের এক দলের সাথে আমি আসলাম নবাইহ নবীর সাথে বায়াতের জন্য ফাকুল না রসোল আল্লাহ আমরা বললাম যে হে আল্লাহ রসুল আমরা বায়াত করবো कीर पर शपथ करो किन प्रथम कर सब चुड़ अपराध हम आल्लर अंशीदार स्थापन करा अल्लाहर क्या होंगे आल्ला इबादते हक आल्ला सत्ताय हक आल्ला गुण हरिक स्थापन करा सब चेत बड़ शिल्प সবচেয়ে বড় অপরাধ সুতরাং আমরা আল্লাহ সাথে কোনো কিছুকে শরী করব না শ্রেক আমরা চুরি করব না ওয়ালা নাজ করব না আর আমরা এমন কোন মিথ্যা রচনা করে আমরা পেশ করব না আমাদের সামনে আমরা কোনো কিছু মিথ্যা রচনা করে আমরা অপবাদ দেব না मानी की एक मिथ्यापब्य बनालमे स्वमी छतृक्त कर कि महिला ए रखिए स्वामी आज कर, नाम स्वामी क्षेत्र তো এইরকম কাজ করত তো এই ক্ষেত্রে কত বড় অপরাধ যে এমন বীর্য থেকে এমন বংশের বীর্য থেকে বাচ্চা পয়দা করে নিয়ে আসলো যেই বংশের তার স্বামীর বংশের সাথে কোনো সম্পর্ক নেই আলাদা বংশা বংশ আর নিয়ে এসে আর বংশের অন্য বংশের ছেলেকে এই বংশে ঢোকেই দিল যার ফলে যেই ছেলে এই বংশ থেকে ধনসম্পদের ভাগ পায় না তার ভাগ বসিয়ে ফেললো জেনার মাধ্যমে এইরকম বহু অপরাধ ঘটে থাকে শুধু চারিত্রিক অপরাধ নয় এই ক্ষেত্রে হক নষ্ট করার অপরাধ ধরেন বৈধ ভাবে হালাল দুটো সন্তান ব্যবিসার করা সন্তান ব্যবচার করা অন্য বংশে যে সন্তানটা নিয়ে সেটা এই বংশের নয় তাহলে এটা কি এই লোকের ছেলে এই লোকের ছেলে নাই তো দুই ছেলে ভাব পেতো ধরেন এক লাখ টাকা হইলে দুই ছেলে ভাগ পেতো পঞ্চাশ হাজার করে তিন ভাই হয়ে গেল তখন কি হলো না আর্থিক হক নষ্ট করেছে হক মেরেছে জুলুম করেছে তো নবী করিম সাল্লাহ বলছেন যে আমরা এমন ওলানাতি তোমরা এই কথা বলো মানে এই ছিল ওই মহিলাদের অঙ্গিকার। রাস আমরা যা জাহিলাত যুগের মুশ্রিক মহিলারা করতো ওালানা মারুফিন আর বৈধ কাজে ভালো কাজে ইয়া রসুল আল্লাহ আপনার না ফারমানি করবো না যেকোনো ভালো কাজে রসুল্লাহ হুকুম করবেন আমরা কি করবো আনুগত্য করবো মেনে চলবো বিরুদ্ধাচরণ করব না নবী করিম সালাম এতটুকু বাক্য বলনা যথাসাধ্য কথা বলে নবী সাসমা কত দয়ালু এরা বলছে এই করবো এই করবো এই করব কিন্তু নবী বলছে ওর সাথে একটা কথা লাগিয়ে দাও তোমাদের সুবিধা কি যথাসাধ্য ফরজের ক্ষেত্রে তো সাধ্য আর গাড়ির সাধ্য চলবে না ফরজ নামাজ সতেরো একজন যদি বলে যে আমার সাধ্যে চলবে না ক্ষেত্রে চলবে রমজান মাসের রোজা উনত্রিশ বা ত্রিশ রমজান রোজা রাখতে হবে ওতে কমানো যাবে ভাই আমি ত্রিশটা রোজা রাখতে পারছি না বা গরমের দিন এই রোজা রাখতে পারছি শীতকাল পোষ মাসে রোজা রাখবো চলবে হ্যাঁ কিন্তু কোন ক্ষেত্রে চলবে সুন্নত নফলের ক্ষেত্রে চলবে যতটা পারো মহরমের রোজা পারো না না আসরা রোজা আরাফা রোজা পারবে না না। এইভাবে দান খায়রাত নফল দান খায়রাত অনেকে অনেক বেশি পারছো তুমি পারছ না করিও না যতটা পারছ এই সব ক্ষেত্রে রয়েছে ফরজের ক্ষেত্রে আল্লাহ পাক যা সুনির্ধারিত করেছে সেই ক্ষেত্রে ঘাটতি করার কোনো অবকাশ নেই যতটুকু অঙ্গীকার করো কালাত আমাদের উপর অধিক দয়ালু রসুল কত দয়া যে তোমার একটু শর্ত লাগিল যে আমরা যথাসাধ্য চেষ্টা করব। তারপরে মহিলারা বললো হালুম্মা নোবায়ুকুল্লাহ ইয়ারসুল আল্লাহ একটু হাতটা বাড়ান আপনার সাথে একটু বয়াত করি তার মানে মহিলারা জানা যে পুরুষরা বায়াত করতে আসলে হাতে হাত দেয় মোসাফা করে তারপরে সাল্লামের সাথে আহ আমি কোন মহিলার সাথে মোসাফা করি না হাতে হাত মিলাই না কোনো দিন হাত মিলাই না নবী সাল আদর্শ হচ্ছে হ্যাঁ বেগানা কোন মহিলার সাথে হাত না মিলানো কোন মহিলার সাথে অপর মহিলার সাথে আমি হাত মিলাই না সুতরাং কোন শাসকের জন্য হাত মেলানো নয়। অপর পুরুষের সাথে বা অপর মহিলার সাথে এইরকমই কোন আলেমের জন্য পীরের জন্য হাত মেলানো যায়জ নয় কোন মহিলাকে স্পর্শ করা যায় যদি বেগানা হয় তার মাহরম না হয় তারপরে বলেন ইনামা কাউলি মেয়াতে ইমরাতিন ওয়াহিদা। আমার একশোটি মহিলাকে বলা ওই ঐ যেমন একটি মহিলাকে বলা অর্থাৎ একবার বললাম যে তোমরা এই বায়াত এই কথাগুলির এই কথাগুলির আর এক এক করে তোমাদেরকে পাঠ পড়াইতে হবে করে না একশো জন তোমরা এসেছো একশো জনজন জন একটি কথা বললাম তোমরা বললে যে আমরা মেনে নিলাম আমরা শপথ করলাম বায়াত করলাম আমরা বায়াত গ্রহণ করলাম হয়ে গেল কথাই যথেষ্ট কথার দ্বারা সোনান একশো দশ নম্বর উপদেশ নামের উপদেশ আল্লাহকে ভয় করা তাকুয়া এবং ধৈর্য ধারণ করা আনাস রাজি আল্লাহ তালানা থেকে বর্ণিত তিনি বলছেন অতিক্রম করছিলেন দেখলেন সেখানে এক মহিলা কবর পাশে বসে কান্না করছে মহিলা কবর পাশে বসে কান্না করছে নবী করিম স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে দেন হ্যাঁ আর তারপর দেখে নেন বুঝলেন তো মাসা মেজাজ গরম করে বসে আছেন আরো গরম হচ্ছে আর এত নরম হচ্ছে যে হাও হাও করে কাঁদছে করে না করে না আপনার স্ত্রী যদি বলে আমি থাকবো না তোমার বাড়ি হয়তো এক ভাই বলছে আমি একবার বলেছি আমার স্ত্রীকে যে আমি আর বিয়ে করতে চাই বলছে যে তিন দিন কান্না করেছ মহিলা নতুন বিয়ে করে নিয়ে এসেছে আর এই কথা বলে দি যে আমি যে ভুল করেছি ওই লোক বলছে আমাকে যে তিন দিন আমার স্ত্রী কান্না করেছে অবস্থা তা মহিলারা নরম যদি কবর কাছে যায় আর ছেলের কবর হয় স্বামীর কবর হয় বাপ মায়ের কবর হয় তাহলে ও তো চিৎকার করে কান্না শুরু করে দেবে যেটা আরাম এই জন্য নবী করিম্লো রয়েছে ওইসব মহিলাদের উপর যারা কবর দায়ত করতে যায় কবর জয়ারত নিষেধ কবর পাঁচ দিয়ে অতিক্রম হয় কোন কাজে যাচ্ছিল আর পাশ দিয়ে যাচ্ছে তখন সালাম পড়ে নেবে সেটা আলাদা কথা যেমন মায় শরদী আল্লাহ তালা নাকি নবী করিমালসাল্লামের দোয়া শিখিয়েছেন কিন্তু উদ্দেশ্য করে কবর কাছে ওই মহিলা কিন্তু নবীকে চিনত না নবী সাল এটা যে মোহাম্মদ রসুল এই কথা জানতো না মহিলা সেই মহিলা যেমন সাধারণ অন্য কোন মানুষের সাথে কথা বলে ওইরকম ভাবে সে আছে শোকে ছেলে মারা গেছে আর দাফন হয়েছে আর এসে কান্না করছে আমার বিপদটা তো আপনার উপর আসেনি আমার মুসিবত আমি বুঝি আপনি কি বুঝেন তারিফু আপনি তো জানেন না যে কি মসিবত ফাল চলে গেছেন চলে গেছেন একটু এগিয়ে বাড়ি পৌঁছে গেছেন ওই মহিলা জানতে পেরে ছুটিয়েছেন নবীর বাড়ি নবী কেন দরজায় এসে পৌঁছেছে ফালাম তাজে যে নবী করিমালামের বাড়ি আসছে ওই মহিলা ভাবছেন যে নবীর গেটে কত যে পাহারা থাকবে সিকিউরিটি থাকবে নেই নবীর গেটে এসে নবী সালামের কাছে এসে আরো করলো মহিলা লাম আরেফ কাসুল আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে নাচেনা আমি এরকম বেয়াদবী কথা বলেছি ফাঁকা আল্লাহ তখন নবী করিম সাল্লাহ বললেন দেখো মহিলা ইন দা সদি আসল ধৈর্য ধারণ হচ্ছে প্রথম আঘাতের সময় ধৈর্য ধারণ করা প্রথম যখন আপনাকে ব্যাথা লেগেছে যখন কষ্ট লেগেছে প্রথম চোটে মারা গেছে খবর পেয়েছেন বা আজকেই মারা গেছে এই সময় ধৈর্য ধরা হচ্ছে আসল ধৈর্য ধরা আর তিন দিন পরে ধৈর্য ধারণ করা দশ দিন পরে ধৈর্য ধারণ করা অনেক কান্নাকাটির পরে বিশ দিন পরে মাস পরে দুই মাস ছয় মাস পরে এটা হিন্দুও করে ইউদিও করে খ্রিস্টান করে বেনামাজি করে বেদিনও করে নাস্তিক করে সবাই করে এরকম ধৈর্য ধারণ করে প্রথম খুব কান্নাকাটি করলো শোক মতন করল তারপরে ভুলে গেল এটা সবাই করে তো ওই ওটা তার ধৈর্য ধারা হলো না ওটা ধৈর্য ধারা হলো না আসল ধৈর্য ধারা হচ্ছে যখন তোমাকে আঘাত লাগবে কষ্ট লাগবে বালামসিও দাসবে তখনই ধৈর্য ধারণ করবে হাদিস শহীদ মুসলিম পনেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস আর একটি উপদেশ উল্লেখ করে রসুর উল্লাহ সাল আলী ওসাল্লামের হামজা বিন আবি ও সাইদ তার পিতা আবু ওসাইদ থেকে বর্ণনা করছেন যে রসুল্লা সাল্লাম শুনতে পেলেন মসজিদের বাইরে যে একটু হইচই আওয়াজ হচ্ছে পুরুষরা হচ্ছে আর মহিলারাও মসজিদ থেকে নামাজ পেড়ে হচ্ছে আর রাস্তায় সব একাকার হয়ে গেছে মানে মহিলা হাঁটছে পুরুষও হাঁটছে সব একসাথে মহিলা ও চড়ছে পুরুষও চড়ছে সিঁড়িতে মহিলা পুরুষ একসাথে হাঁটছে এইরকমের দৃশ্যের মতো মসজিদ থেকে তখনকার কাঁচা মসজিদ মসজিদের পিছন দিকে মহিলারা নামাজ পড়তো রাস্তায় যখন একাকার হয়ে গেছে দেখলেন জায়েজ নয় যে মধ্য রাস্তা দিয়ে তোমরা হাঁটা করবে মহিলাদের জন্য উপদেশ রসুল্লাহামের যে রাস্তার যেটা সদর রাস্তা হ্যাঁ রাস্তার মধ্যখান দিয়ে মহিলারা চলাফেরা করবে এটা তোমাদের জন্য বৈধ নয় এ কথা বললেন তারপরে বলছেন যে কোথায় তাহলে হাঁটতে হবে কোনখান দিয়ে হাঁটবে তারা আলাই তোমরা রাস্তার কেনারা কেনারা হাঁটবে বাম সাইডে এইভাবে হাঁটবে আলাই কন্যা বেহাতির তরিখ আজকালকার কি অবস্থা আজকাল একটা যদি ভালো মানুষ হয় তাহলে মহিলা আসতে দেখে মহিলা এমন ভাবে আসছে যে আপনার পালাতে দিশা ভাবেন না আপনি চিন্তা করেন আপনাকে দোকান পাঠে এমন ভাবে সুপার মার্কেটে অথবা সন্ধ্যাওয়ালা আমি যে কত বছর ধরে সুপার মার্কেটে যাইনি আল্লাহ ভালো যান সন্ধ্যাওয়ালা ফজর পরে যায় যখন থাকে না ফজর পরে আর না হইলে থেকে আসার মাঝখানে লোকজন তেমন থাকে না আর ওই রাহরে আল্লাহ আকর আল্লাহ হেফাজত করে পয়সাতে মানুষকে খারাপ করে দিয়েছে তো নবী করিম সাল্লাহ বললেন মহিলাদেরকে দেখো পালন করে না আর শিখার কোন চেষ্টাও করে অথচ শেখার জানার অনেক ব্যবস্থা রয়েছে মহিলারা নবী সাহা এই উপদেশ পাওয়ার পরে এমন রাস্তার কিনারা কিনারা হাঁটতেন সাহাবি মহিলারা যে কবিল জিদার পাশে রাস্তার পাশে দেয়াল বাড়া বেড়া আমাদের সে কঞ্চির বেড়া হইতো না কঞ্চির বাতির মাসের বেড়া আর এই দেশে হইত খেজুরের হ্যাঁ খেজুর পাতার ডালের বেড়া তো ওগুলো তো কাঁটা আছে তো মহিলার রাস্তার কিনারা দিয়ে হাঁটতে গিয়ে তাদের কাপড় খেজুরের কাঁটাতে খেজুর ডালে আটকে যেত লেগে যেত আবু দৌদের হাদিস হাদিস চার হাজার পাঁচশো অষ্ট আশি নম্বর আল্লা আলবানী হাদিস টিকে হাসান বলেছেন আর এই হাদিস আলবানি উল্লেখ করেছেন নয়শো নম্বর হাদিস এই হাদিস বোঝা গেল ক্ষেত্রে ওই দিকে যেন না যায় ওই দিকে হাঁটবে না আল্লাহর আলম যেন আমাদেরকে দিন পালনের তৌফিক দান করেন আর একটি হাদিস দিয়ে আমার আলোচনা শেষ করছি আবুহার রাজী আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছেন যে একজন লোক এসে রসুলের কাছে বললো একজন মহিলা মুদিনাই আছে যে অনেক বেশি নামাজ পড়ে অনেক রোজা রাখে নফল রোজা রাখে নফল নামাজ পড়ে জোহা চাষের নামাজ তাহাজ নামাজ পড়ে আর সাদা দান খুব করে কিন্তু তার একটি দোষ আছে বললেন যে এই মহিলা বেশি নামাজ পড়া সত্ত্বেও বেশি রোজা রাখা সত্ত্বেও বেশি দান খারদ করা সত্ত্বেও যেহেতু প্রতিবেশী কে কষ্ট দেয় সেজন্য কি নার। কারণে কি করবে জান্নাত যেতে পারবে না জাহান্ন রসুল আল্লাহ তারপরে বলে হা তান ইউজ কার্লাতে ওই মহিলার নাম উল্লেখ করা হয়নি কারণ মহিলার নাম উল্লেখ করলে হাদিসের পাতায় নামগুলি থেকে যেত ক্যামত পর্যন্ত চিহ্নিত হয়ে যেত যে অমুকের স্ত্রী অর্থাৎ অমুক নামের ওই মহিলা মদিনার অগার সেইরকম খারাপ ছিল বা ভালো ছিল যার ফলে নাম উল্লেখ করা হয়নি আরেক মহিলা আছে ইউজ করমিন কিল্লাতে খুব কম রোজা রাখে মানে সারা বছরের নফল রোজা খুব কম তার সাদা খুব কম করে সলা নামাজও খুব কম মানে পাঁচ অক্ট শুধু নামাজ পড়ে পাঁচ অক্ হয়তো ফরোজ নামাজটা পড়ে অত সুন নফল আরো তাহ ওই সব কিছু নেই ওর এমন নয় যে আবার কম নামাজ পড়ে মানে চার অক্ট তিন অক্ট নামাজ পড়ে কারণ সাহাবাই কার কোন মুসলিম হ্যাঁ এক অক্ট নামাজ ছাড়তো না কারণ তাদের এজমা ঐক্যমত ছিল যে নামাজ একবার ছাড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় মুসলিম থাকে না কানুল কহ কুফরুন গাই সলা প্রখ্যাত তাহাবাইকার ছিল যে তারা একটি আমল ছেড়ে দেওয়া কে কুফরি মনে করতেন সেটা হচ্ছে আর কোনো তাদের কল্পনায় ছিল না সবাই কমপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণের চেষ্টা করতেন সুতরাং ওই যুগে কোন বেনামাজি ছিল না কেউ যদি নামাজ চলায় তো সে আকিদ বিশ্বাসের মুনাফেক কাফের অমুসলিম ছিল মুসলিম ছিল না আর আজকাল মুসলিমদের ওপর যতই মাতম করেন মাতুম করে শেষ করতে পারবেন না এই তাদের বেনামাজি হওয়ার উপর আল্লাহ পাক হিদায়ত করেন মুসলিম জাতিকে আর মুসলিম জাতির ওপর বালা মুসিবত সার্বিক বালা মুসিবতের কারণ হচ্ছে তাদের দিন থেকে সরে যাওয়া তাদের নামাজ থেকে সরে যাওয়া মসজিদকে খালি করে দেওয়া নাবাদ করে দেওয়া নবী করিম সাল্লি সাল্লামের কাছে যখন ওই মহিলার কথা উল্লেখ করা হইল আর ও দান খায়রা যদি করে তো সে বেশি করে না খাদ্য ছিল আজকাল পনির অল্প মধ্যে করে কিন্তু একটা ভালো গুন তার আছে বেশি বন্ধু তার নেই না ফল কিন্তু একটা ভালো গুন কিবান দ্বারা কোনো প্রতিবেশী পুরুষ মহিলাকে কখনো কষ্ট দেয়নি তখন কষ্ট দেয় নাচরণ দ্বারা কাউকে যদি কষ্ট না দেয় আশেপাশের তাহলে জান্নাতে যেতে পারবে যদি নফল নফলসূন্নত এবাদতে ঘাটতি থাকে তবু আর নফলসূন্নত যদি পাহাড়ের মতো থাকে আর জবান দ্বারা বা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হাত দ্বারা পা দ্বারা চোখ দ্বারা যদি কাউকে কষ্ট দেয় তাহলে জান্নাতে যেতে পারবে না হাদিস মোসনাদ আহমদের নয় নম্বর হাদিস হাদিস আলবানিস সিলসিলা আলবানিসহার একশো নম্বর হাদিসে সহি বলেছেন এখানে আমার আলোচনা শেষ করছি আল্লাহ পাক রবুল আলমিন যেন আমাদেরকে হৃদায়তের পথে রাখেন আমাদেরকে অর্জনে তৌফিক দান করেন পাপমুক্ত থাকার তৌফিক দান করেন আমাদের বালামুসিবত দূর করে দেন আমাদের সার্বিক অভাব যেন আল্লাহ পাক দূর করে দেন রব্বানা আফরিকাফিরা আফরি আলীরা আল্লাহান রব্বামসালাম আলমুর সিনহমদুলিল্লাহ রবী আলমিন আর বায়াত নেওয়ার পর মনে করিকে থাকতে হবে আর অন্ধ অনুসরণ করে বিদ্যার্থীদের যারা সিঁড়ি তালিম দেয় বিদাতের তালিম দেয় তাদের আর আরেক जिज्ञ करते हुए खिलाफत छाड़ा इसलाम राष्ट्रीय राष्ट्रे কোন সংগঠনের বায়াত এইরকম বায়াত ইসলামে নেই এই বায়াত সম্পর্কে আল্লাহ সাহেব সলেজানকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেছেন যে এক দেশে দুই বায়াত চলবে না এক দেশে দুই বায়াত হারাম বায়াত। এক দেশে দুই বায়াত মানে আসল বায়াতের অধিকার হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা সরকারের সরকার আল্লাহর কিতাব মোতাবেক দেশ পরিচালনা করবে এবং তাদের অধিকার রয়েছে যে তারা বায়াত নেবে যে আমাদের আনুগত্য করবে এই শর্তে যে তারা আল্লাহ করবে বা গাইড করবে এই হচ্ছে বায় শুরু করে তো একাধিক বায়াত এক দেশে শুরু হবে এক দেশে একাধিক বায়াত নেই বরং নিষেধ রয়েছে নিষেধ রয়েছে এক বায়াত ছাড়া দ্বিতীয় বায়াত এক দেশে নেই খেলাফতির বায়াত হোক আর আপনার কি বলছে জেহাদের বায়াত হোক সেটাও সরকার নেবে সরকারের প্রতিনিধি নেবে আর ইসলাম গ্রহণের বায়াত সেটা সরকারের প্রতিনিধি হচ্ছে আলেম অলামা এই দিকে ওরাও মধ্যে তারা নেবেন এছাড়া এইরকমের কোন বায়াত যে আপনি ভালো কাজ করবেন এর জন্য আপনি বায়াত করেন অঙ্গীকার করেন এইরকম কিছু অথবা আমাদের সংগঠনে থাকবেন সংগঠনে কখনো বেরিয়ে যাবেন না সেই জন্য বায়াত করেন এইরকমের বায়াত ইসলামে নেই রসুল্লাহ রসুল আমি সাক্ষ্য প্রদান করছি আমি প্রদান করছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ কেউ সত্য সত্য মাহবুদ নেই নেই সত্য সত্য উপাস্য নে্য নেই আরো সাক্ষ্য প্রদান করছি আরো সাক্ষ্যে মোহাম্মদ আল্লাহ আল্লাপা যেন কবুল করেন আপনাকে ইসলাম গ্রহণের জন্য কেউ বাধ্য করেনি তো না কেউ চাপ সৃষ্টি করে নিত আপনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছেন কোন রকমের কেউ চাপ অথবা কোন প্রলোভন কিছু দেব ইত্যাদি এরকম কিছু করে নাই তো स्वर्ग जान्न सम्पर्काम्ला देवे सकलान दस दान कर